বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته احمد الله حمدا الشاكرين واوصلي واسلم على النبي الامين وعلى الاله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعاد درير وانكسر اغনিত واشங்கோ দর্শক ভাই বন্ধেরকে আমাদের কোরআনিক ডিসকাশনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আল্লাহ সুবাহ আমরা দোয়া করি আমাদের কে কবুল করেন আল্লাহজন এবং আল্লাহ সুবাহ যেন আমাদেরকে আল্লাহর রহমত দিয়ে যেন মালামাল করে দেন আল্লাহ তেন কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের ভালাই দান করেন আল্লাহ সুবাহ আল্লাহ যেন কোরআনের কারণে আমাদের জান্নুল ফিরে মেহমান আমার ভাইরা বোনেরা আলোচনা হচ্ছে যে আয়াতের মধ্যে আল্লাহ রব আলামিন। মদ খাওয়া অবস্থাতে নামাজে না যাওয়ার জন্য বলেছেন মদের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি আয়াত হলো আউজ্লাহ নির হে ওই সব লোকেরা তোমরা ইমানেছো তোমরা নামাজের ধারে কাছে যাবে না যখন তোমরা সুকার অবস্থায় থাকো মদ্য অবস্থায় থাকো তোমরা যখন মদ পান করার কারণে তোমরা যখন ড্রাং থাকো তখন তোমরা নামাজের ধারে কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা জানো যে তোমরা কি বলো আমার ভাইয়েরা বোনেরা আমরা আগেরই পিছডে আলোচনা করেছি যে আমরা মুসলমানরা কোন অবস্থাতেই মদের কারবার করতে পারি না মদের ব্যবসা করতে পারি না মদ খেতে পারি না মদের কারবারের সঙ্গে জড়িত হতে পারি না এটা আমাদের জন্য শোভা পায় না এটা যেন আমরা কোনো অবস্থাতেই কেউ না করি আমার ভাইরা আমার বোনেরা যদি তাই করি তাহলে নন মুসলিমদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে ডিফারেন্সটা কোথায় দের ইজ নো ডিফারেন্স দেন নামের কারণে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন কাউকে নাজাত দিবেন না কামের কারণে নাজাত হবে আমার মনে আছে আমাকে এক ভাই বলতেছিলেন যে একজন জার্নালিস্ট তিনি আফগানিস্তানে কাজ করেছেন ফ্রান্স জার্নালিস্ট ফ্রান্স থেকে আসা একজন সাংবাদিক আফগানিস্তানের যুদ্ধবিগ্রহের মধ্যে সাংবাদিকতার কাজ করছে তিনি মুসলমান হয়ে গেছেন এক ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে সাংবাদিকের কথা তিনি বলছিলেন তার ঘটনাটা এরকম তিনি এমনি তারা ধর্ম সেরকম কোনো কিছু মানে না আসলে কিন্তু খ্রিস্টান হিসেবে পরিচয় দেয় তার মা মারা যায় অনেক ছোটবেলায় যখন তার বয়স সাত আট বছর তখন মা মারা যায় তো তা করে তার কৌতূহল হলো তার মা কি জাননাতে আসে না জাহান নামে আসে হ্যাভেন নাকি হেল একজন চারসে গিয়ে গির্জায় গিয়ে প্রিস্টে জিজ্ঞেস করলো যে প্রিস্ট তুমি কি বলতে পারবা যে আমার মা কি হ্যাভেন না হেল জান্নাতে না জাহান নামে আসে প্রিস্ট জিজ্ঞেস করলো তোমার মা কি ঈসার উপরে সির উপরে বিশ্বাস করত। তখন সে বললো আমার মনে হয় না আমার মা বিশ্বাস করত। আমরা এরকম প্র্যাকটিসিং ফ্যামিলি না আমরা কোনো ধর্ম মানতাম না তখন ामे चले जाए किफगानिस्तान बॉर्डारे पाकिस्तान एक मस्जिद बाहि शुक्रबारे से छविटवी उठाते हटात कर ইমাম ইংরেজিতে যখন আমার সাত আট বছর বয়স এখন আমার মা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে হ্যাভেন নাকি হেল তখন ইমাম বললেন যে তাহলে এটা আমি জানি না যে তোমার মা কি জান্নাতে না জাহান তখন সে মনে করল আমার প্রিস তো কইছিল যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার মা জাহান নামে চলে গেছে তাহলে ইসলাম তো একটা ভালো জিনিস সে সিদ্ধান্ত নিল যে সে মুসলমান হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে সে মুসলমান হয়েছে আমাদের বাংলাদেশের অরিজিন বাংলাদেশে এক বোনকে সে বিয়ে করে লন্ডনে আছে আমাদের খুব পরিচিত উনি আমাকে বলতেছিলেন যে তার এক জার্নালিস্ট সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় যিনি ফ্রান্স থেকে এসেছেন তার সঙ্গে তার কথা হচ্ছিল এবং বলতেছিল যে সাংবাদিক তো জানো যে ইসলামটা হক মুসলমান কোনো সন্দেহ নেই ভালো জিনিস আমি জানি কিন্তু তিনটা কারণে আমি মুসলমান হইতে না তিনটা কারণ মানে কি সেটা বলো দেখি এক নম্বর কারণ হলো মুসলমান হইলে খুব সকাল ঘুম থেকে উঠতে হয় তাদের মর্নিং প্রেয়ার ফজরের জন্য ওইটা আমার জন্য খুব কঠিনা আমি মদ খাওয়া ছাড়তে পারবো না মুসলমান হইলেই বলবা মদ খাইতে না। তখন আমি কি করব পারবো না আর তিন নম্বর হলো মুসলমানরা তো খালি ওয়াইফদের সঙ্গে সম্পর্ক থাকে আমি এটা পারবো না আমার অনেকের সঙ্গে সম্পর্ক রাখা লাগে এই তিনটা জিনিস হলো আমি পারব না করতে এই জন্য আমি মুসলমান হই না, হইনা হলে তখন এই গল্পটা শুনে আমি বিভিন্ন কথা কথা যে যে দেখেন। এই তিনটা আমরা তো মুসলমান তিন জিনিস আমাদের কত হাজার হাজার লাখ লাখ মানুষে কাজ করে যাচ্ছে ফজরের নামাজে উঠতে পারি না আমরা বড় লোকের ছেলে হইলে সে মধখর হয়ে যায় এরপরে অবৈধ সম্পর্ক অভাব নাই তাহলে হায় রে মুসলমান হায় রে মুসলমান কি লাভ হলো মুসলমান হয়ে কবে আমরা সচেতন হব? কবে আমরা আমরা এই খারাপ কাজ থেকে ফিরে আসব। এজন্যই মুসলমান হয়েও এই ইসলাম দিয়ে কাজ হইতেছে না কারণ আমরা মুসলমান হয়েছে কিন্তু ইসলামকে মানি না ইসলামকে না মানার কারণে ইসলামের যে শান্তি इसलाम इसलम जीवन इन साफार कर ध्वसा समाज के ध्वस कर देष्ट्र के ध्वस कर दे नारी के ध्वसए पुरुष के ध्वस कर दे मालयिया महिला प्रदेश महिला তারা গভর্নমেন্টের কাছে পিটিশন করেছে যে আমাদের এরিয়াতে আমাদের প্রভিনসে মদ বন্ধ করে দেয়া হোক এখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এটা কেন বন্ধ করতে চাও মহিলারা বলে আমাদের স্বামীরা মদ খেয়ে এসে আমাদের উপরে নির্যাতন করে ওই বেটারা যদি মদ না খায় তাইলে আমরা নির্যাতনের শিকার হব না নির্যাতন থেকে বেঁচে যাব সেজন্য মদকে এটাকে আমাদের এখান থেকে ইনভ্যালিড করে দেয়া হোক এটা এলাও করা না হোক এটা হোক মহিলারা বাণিজ্য মন্ত্রণালয় আর যারা এই মদের দোকানের লাইসেন্সনেচার যারা করে তারা কত বড় গুনাগার হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনার এই লাইসেন্সের দোকানে মদ খেয়ে যত মানুষ চরিত্র নষ্ট করবে যত নারী সতীত্ব হারাবে যতবার তারা অপরাধী হবে সে সমান গুণা যিনি অনুমতি দিয়েছেন তার আমল নামায় কিন্তু আসবে এবং আল্লাহ কাছে আপনি কেয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাবেন আমার ভাই আমার বোন প্রয়োজনে আপনি আপনার চাকরি ছেড়ে দেন অন্য কিছু করেন রিজিকের মালিক আল্লাহ কিন্তু মদের লাইসেন্সে আপনি সিগনেচার করতে যাবেন না মুসলমান হয়ে প্লিজ আমি জানি এটা অনেকের জন্য ডিফিকাল্ট চাকরি ছেড়ে দেওয়াটা আপনি ট্রান্সফার হয়ে অন্য কোথাও যান অন্য কিছু করেন কিন্তু হারামের সাথে সরাসরি আপনি যদি এভাবে থেকে যান তাহলে আপনি আপনার ভাগ্যকে নষ্ট করে ফেলবেন আপনার ইসলামকে নষ্ট করে ফেলবেন আর এর মধ্যে দিয়ে মানুষের চরিত্রের আপনার অধোপতন ঘটছে এই অধোপতনের জন্য আল্লাহ সুবাহ আপনাকেও কিয়ামতের ময়দানে দাহি করবেন সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে মুসলিম দেশগুলোতে অন্তত মদের লাইসেন্স ওপেনলি পাওয়া উচিত না আসলে কিন্তু আমরা এই সম্পর্কে আরও কথা বলবো আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যেতে হবে স্টে ইন ফ্রন্ট অব টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে কার তুলে ধরার নিয়ে জাহাঙ্গীর যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেই দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হটপত অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে দেয় श प्रति मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंगुष्ट জানবো মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না জীবন যদি অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজফার বিনসিম আক্রমুজাম সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় নিকটে ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানির আকবর তিনি আমানত করেছেন खान हाफिज अक्रमुजमन बिन मुझवर बिन अब्दुसलाम, जहांगीर ममिने दायित বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যালকোহল সারাব মদ সম্পর্কে আমরা কথা বলছি এবং আল্লাহ নবীর হাদিস কুল্লু মুস্কের হারাম যে কোনো জিনিস ইনটক্সিকেটিং যেটা এটা আল্লাহ রবুল আলমিন হারাম করেছে এই মদ মুসলমানদের জন্য হারাম কোন অবস্থাতে কোনো মুসলমান মদ খেতে পারে না এবং মদ খেলে তার সাজা আছে বেতরাঘাতের নিয়ম আছে আর অন্য সাজাও ইসলামের মধ্যে আছে আর যদি কোথাও ইসলামী রাষ্ট্র কায়েম হয় সেখানে মদ খাওয়ার সুযোগ মুসলমানদেরকে দেওয়া হবে না হ্যাঁ নন মুসলিম যদি আপনার সোসাইটিতে থাকে তারা যদি মদ খায় তাদের বিষয় এটা আপনি তাদের মতো করে তাদেরকে অ্যালাউ করবেন কিন্তু মুসলমানের ছেলেমেয়েরা যারা তারা এই হারাম কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না তাদের জন্য এটা জায়জ হয় না তাদের জন্য এলাও হয় না যদি কেউ মদের বিজনেস করে তাহলে তার বিজনেসটা হারাম হয়ে যায় আমি আগেই বলেছি যে জিনিস খাওয়াটা হারাম তার বিজনেস করাটাও হারাম এজন্য আমরা হারাম পয়সা যেন ইনকাম না করি মদের দোকানে যারা কাজ করেন তাদের জন্যও কিন্তু এটা ডেঞ্জার হয়ে যায় লন্ডনে অনেক স্টুডেন্টরা বাংলাদেশ থেকে পড়তে যায় ইন্ডিয়া থেকে পড়তে যায় তারা অনেকে মুসলমান স্টুডেন্ট জিজ্ঞেস করে আমরা যে সমস্ত সুপারমার্কেটে মার্কেটে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি আজদা আজদাসি টেস্কো এরপরে আপনার কোঅপারেটিভ এগুলো হলো লন্ডনের বিভিন্ন বড়ো বড়ো আপনার সুপার নাম এগুলোর এক সেকশনে অ্যালকোহলও আছে মদও আছে আপনি যদি ওখানকে আপনি সেলসম্যান হিসেবে কাজ করেন টিলে যদি আপনি কাজ করেন তাহলে ওই মদটাকেও স্ক্যান করতে হয় বিক্রি করার জন্য এখানে তো ওই স্ক্যান করলেই আপনার এখন তো আমরা অনেকেই বুঝি এটা বিভিন্ন বড় বড় শহরে আমাদের দেশগুলোও এটা হয়ে গিয়েছে স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার দাম ইকো পে করতে হয় সেখানে তো এখন তারা অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর আমাদের জন্য এটা যায়স কিনা যে আমরা তো অথবা রেস্টুরেন্টে আমরা কাজ করি যে রেস্টুরেন্টের মধ্যে मदो मानुष के सार्व करते है, दीते हैं मसला हलो ये बांगदेश जावा इंडिया अनेक छात्र जरा लंडने आज अनेक चाकरी छाड़ा तर बेचे थार उपाय नाई तक घर भाड़ा दीते थारे खबर व्यवस्था करते जो ताई दुकान क्ज ना कर ची बत अभाव যে আপনি কোন জায়গায় কোনো চাকরি খুঁজে পাবেন না আর সারা দুনিয়া তো অর্থনৈতিক মন্দা আপনারা জানেন সেজন্য ছাত্রদেরকে আমি যেটা বলি যে ভাইয়েরা বোনেরা তোমার এটা তোমাদের জন্য এটা নিসেসিটি তোমাদের জন্য ফর দ্য টাইম বিং যতদিন পর্যন্ত অন্য কোন ব্যবস্থা তোমাদের আল্লাহ রবাহ আলমী না করে দেন ততক্ষণ পর্যন্ত তোমরা এই দোকানে চাকরি করতে পারবে রেস্টুরেন্টে হোক অথবা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে হোক যেখানে অ্যালকোহলের সঙ্গে কারবার করতে হয় তবে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ যেন হারামের সঙ্গে তোমাকে না রাখে আর নিজে চেষ্টা করতে থাকো যে আরো কোনো হালাল চাকরি বাকরি পাওয়া যায় কিনা হালাল কোনো কাজ পাওয়া যায় কিনা এটা হলো ইসলামের নিয়মের ব্যাপারে কারণ যাদের আর কোনো উপায় নাই তারা ডেসপারেট তাদের সিচুয়েশনটা ইসলাম সবসময় কনসিডার করে কিন্তু যে সমস্ত ভাইরা একটু বেশি বেতন পাওয়ার জন্য অথবা বেশি ইনকাম করার জন্য অন্য চাকরি থাকার পরেও এই চাকরিতে থেকে যান অথবা এটাকে গুরুত্ব দেন না তারা আল্লাহ রবাহ আলমিনের কাছে গুণাগার হচ্ছেন এবং এই অবস্থাতে তাদের ইনকামকে পরিপূর্ণভাবে হালাল বলা যাবে না খুব ভালো করে খেয়াল করবেন এটা হলে একটা ইম্পোর্টেন্ট মাস আল্লাহ ইম্পর্টেন্ট বিষয় আপনাদের খেদমতে বলতে চেয়েছি আমি দ্বিতীয় একটা বিষয় সবসময় কোশ্চেন আসে টেলিভিশন বসলেই লোকজন জিজ্ঞেস করে যে অনেক ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা থাকে অনেক স্প্রে এর মধ্যে যে এ ওয়ানম্যান শো ফর এক্সাম্পল আরও স্প্রে মধ্যে অ্যালকোহল লেখা থাকে এখন যেই ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা আছে অনেক হোমিওপ্যাথিক ওষুধ এটা অ্যালকোহল কেন্দ্রিক তারা বলে এখন এইটা কি জায়েজ কি না আমি প্রথমে বলি যদি কোনো সেন্টের মধ্যে স্প্রে মধ্যে বডি স্প্রে মধ্যে অ্যালকোহল লেখা থাকে ওই অ্যালকোহলটা আর যেই অ্যালকোহল খেয়ে ওই যে আপনার মদ দেখে মানুষ মাতাল হয়ে যায় দুটো জিনিস কিন্তু এক না আর অ্যালকোহলটা হল হারাম হলো আপনার যদি কেউ খায় পান করে তাহলে কেমিক্যাল অ্যালকোহল ওইটা অরিজিনাল অ্যালকোহল না এজন্য জন্য ওলামাই ক্রামের অনেক গবেষণা হয়েছে গবেষণার পরে সব মাঝাবের ওলামাইক রামই এই ব্যাপারে মতামত দিয়েছেন যদি বডি স্প্রে এর মধ্যে অথবা আপনার আতর যেটা আমরা ব্যবহার করি সেন্ট যেটা আমরা ব্যবহার করি আমরা পারফিউম যেটা আমরা ব্যবহার করি এর মধ্যে যদি অ্যালকোহল লেখাও থাকে এটা মুসলমানদের জন্য ব্যবহার করাটা জাহেজ এটা দিয়ে আপনার নামাজ হবে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আমার পার্সোনাল অ্যাডভাইস হলো এটা বাজারে আজকাল পারফিউম বের হয়েছে স্প্রে বের হয়েছে অ্যালকোহল ফ্রি আপনারা ওইটাই ব্যবহার করবেন তাইলে মনের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না এটা হলো আপনার স্প্রে এর ব্যাপারে পারফিউমের ব্যাপারে আর আতরের ব্যাপারে যেটা সেন্ট আমরা ব্যবহার করি এই ব্যাপারে ওষুধের ব্যাপারে কি হবে ওষুধ তো আমরা খেতে হয় যদি কোনো ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা থাকে অ্যালকোহলের আপনার কি পরিমাণে অ্যালকোহল আছে এবং কি সেখানে আছে এর বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট ওষুধের গায়ে লেখা থাকে বিশেষ করে তখন আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে एक नम्बर जिन खाल करते अलकोहल लेखाहल जेहेतु ये ओषुधर गाए लेखा जी असुख हो रोग हो रोग सारे अलकोहल वाला ओषद छाड़ा और अलकोहल फ्री अलकोहल छाड़ा कोषूध आना एक ओषु छा ओषुद आना जदिध छाओ अषु थे তাহলে আপনি অ্যালকোহল ফ্রি যেটা অ্যালকোহল যেটার মধ্যে নাই এই ওষুধটাকে আপনি গ্রহণ করবেন অ্যালকোহল সহ যে ওষুধটা এইটাকে আপনি গ্রহণ করবেন না এক অপশন আর এক অপশন হলো যে আপনার যে বেমারি হয়েছে যে অসুখ হয়েছে যে রোগ হয়েছে এটা সারার জন্য ডাক্তাররা বলছে ওষুধ ওই একটাই কিন্তু এর মধ্যে অ্যালকোহল আছে এখন আপনি কি করবেন আপনার জন্য এমতো অবস্থাতে রোগকে বাড়ানোর চেয়ে আপনার জন্য ওষুধ খাওয়াটা আপনার জন্য বেটার এবং এটা খাওয়াটা আপনার জন্য জাহেজ যদিও অ্যালকোহলটা ইন অরিজিন এটা হারাম জিনিস কিন্তু কোনো কোনো ফর দা টাইম আল্লাহ এবং আল্লাহর এলাও করে দিয়েছেন যদি আর কোনো অল্টারনেটিভ না থাকে সেজন্য আপনি যদি দেখেন আপনি যে ওষুধটা খেতে হবে এর মধ্যে অ্যালকোহল আছে যে ওষুধটা আপনার চামড়ায় লাগাতে হবে এর মধ্যে অ্যালকোহল আছে আপনার চেহারায় লাগাতে হবে অ্যালকোহল আছে তাহলে যদি আর কোনো ওষুধ না থাকে আপনি এটাকে ব্যবহার করবেন ব্যবহার করলে পরে এটা আপনি গুণাহাগার হবেন না আপনি বলবেন যে হুজুর আপনার মনে থেকে বললেন না কি কোনো দলিল আছে কোরআন হাদিসের কোনো দলিল আছে কিনা ওই যে ওরাইনার লোকেরা যখন আসছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মদিনায় দেখা করার জন্য আসছিল এবং মদিনা এসে তাদের জন্ডিস হয়ে যায় জন্ডিস হয়ে গেলে মদিনাতে আগে আবহাওয়া ভালো ছিল না এখন তো আল্লাহ বরকত দিয়েছেন লোকজনের জ্বর হতো জন্ডিস হতো নানান অশোক বিসুখ হতো আল্লাহ করেছেন আল্লাহ যেন অসুখ বিসুখ ওখান থেকে উঠে আল্লাহ তারা জন্ডিস হয়ে গেল তাদের জন্ডিস আমরা অনেকে বুঝি জন্ডিস হয়ে গেলে আল্লাহ নবী বললেন যে তোমরা এক কাজ করো উট যেগুলো আছে সদাকার উট উটের যে সমস্ত ভাগাড় আছে উটের খোয়ার যেখানে আছে উটের খোয়ারের ওখানে তোমরা চলে যাও এবং ঈশ্বরবেন আলবানিহা ও আবুওয়ালিহা তোমরা যদি উটের দুধ খাও এবং উটের পেশাব খাও তাহলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে হ্যাঁ কোন কোন রেওয়য়েতে শুধু দুধের কথা বলা হয়েছে কোন কোনো রেওয়য়েতে পেশাবের কথাও বলা হয়েছে এখন গুলামাইকরাম এখান থেকে মাসলা বের করেছেন এটা ওই স্পেসিফিক অসুখটা সারা পর্যন্ত আল্লাহ রসুল তাদেরকে দুধের সঙ্গে পেশাব খাওয়ার অনুমতি দিয়েছেন তাহলে বোঝা যায় যদি কোনো জরুরি কাজের জন্য এমার্জেন্সির জন্য আর কোনো অল্টারনেটিভ নাই ওষুধ হিসেবে সেজন্য যদি কোনো সময় এরকম কোন ওষুধের মধ্যে অ্যালকোহল আছে এটাকে যদি আপনার খেতে হয় তাহলে এটা আপনার জন্য যা এসে আর দ্বিতীয় কথা হলো ওষুধের মধ্যে যে অ্যালকোহল আছে এই ওষুধ এই অ্যালকোহলের কারণে তো কেউ ই হবে না মাতাল তো কেউ হয়ে যাবে না হ্যাঁ যেহেতু আল্লাহ রসলের হাদিস আছে যেটা হোমিওপ্যাথিক ওষুধটা এই পর্যায়ের আসলে যে এটা যেহেতু ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় এবং সেখানে যে অ্যালকোহল আছে এই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কেউ মাতাল হয়ে গেছে এটা পাওয়া যায় না কিন্তু সেজন্য ডাক্তাররা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের দেশে এবং আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন বাংলাদেশ ইন্ডিয়াতে যেহেতু প্রচুর এটা বিরাট একটা ইন্ডাস্ট্রি জার্মানিতে আমি গিয়েছি জার্মানিতেও দেখেছি এটা আছে ইউকে তো ইদানিং কিছু কিছু এলাও করা হয় খুব একটা না কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ওখানকার ট্রিটমেন্ট সবই তো হলো গভর্নমেন্টের আন্ডারে পার্সোনালি কেউ কেউ হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে লন্ডনে তো এই হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্র যদি আপনারা ডাক্তাররা দেখবেন যে অ্যালকোহল সাড়া তো হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় বানানো মুশকিল তো এর কোনো অলটারনেটিভ থাকলে অলটারনেটিভটা রোগীদেরকে দিবেন অল্টারনেটিভ না থাকলে তখন আপনারা এটা দিতে পারবেন এবং এটা আপনাদের জন্য দেওয়াও জায়জ হবে আর যারা ওষুধ খাবেন তাদের জন্য এটা জায়েজ হবে এই মশালাগুলো যখন আমরা অ্যালকোহল সম্পর্কে আলোচনা করছি মদ সম্পর্কে আলোচনা করছি এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি যে আলোচনাগুলো আমাদের ব্যক্তি জীবনে কাজে আসবে সামাজিক জীবনে কাজে আসবে যারা আমাদের সঙ্গে আজকে শরিক হলেন আমাদেরকে সঙ্ঘ দিলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আবারও কোরআনের আয়নায় আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ কোরআনের আলোচনায় আপনাদের সাথে আবারও মিলিত হব ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল I don't know.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 থ্রি জিরো বিআইসি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন कथा कर्म पूर्वे विद्दे अजानी तात्पर्य अजान शेष प्रदान कर जीवन सफलता कीज कर खुशी हन मुखर पवित्रतारम्लाजिलत जान देखा প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়